মুসলমানদের উপরে সন্ত্রাস চালিয়েছে এইভাবে ব্যাপারটা শুরু হয়েছিল আর সন্ত্রাস তারাই শুরু করেছে অথচ এখন তারা কি করছে মুসলমানদের বলছে সন্ত্রাসী আর আপনি যদি দেখেন পৃথিবীতে এখন কি ঘটছে ইসলামের অনুসারী পৃথিবীতে দিন দিন বেড়েই চলেছে আর সেটা বাড়ছে সর্বোচ্চ হারে মুসলমানরা যে সবাই ভালো সে কথা বলছে না সব ধর্মে কিছু কুলাঙ্গার থাকে তবে সব মিলিয়ে আপনি বলতে পারবেন না যে মানুষকে তরবারির মুখে কোন রকম জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে কোনো দিনও না বরঞ্চ মুসলমানদের হেনস্থা করা হচ্ছে কারণ আমরা মুসলমান এই সমস্যার সমাধান আপনি পাবেন যদি আপনি ফিরে যান फिर जान बैले बिलु ख्रीटा ईसा मैं एक माइल संगे चलते जामा चाहिए जीशु जिन आल्ला प्रेरित नबी दे शांति तुम्हारे भारत तो हमें आपनी जी भोन जी भोबल पढ़ें एक कौा नहीं जीशुख्रीट मुसलमान दे अपदस्थकर यह एजी से ही धर्मग्रंथे फिर जान যে ধর্মগ্রন্থ আপনার কাছে তোমাদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিলগুলো দেখো প্রথম মিলটা কি এক আল্লাহ ছাড়া আমরা কারো উপাসনা করি না আশা করি আপনার উত্তরটা পেয়েছেন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 ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যার পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীন্নুল দর্শক আমরা আলোচনা করছিলাম আলমাশাক্তাতির এই শীর্ষক একটি বৃহৎ নীতিমালা রূপর আমরা এর কিছু দলিল আপনাদের সামনে পেশ করেছি এর পক্ষে আরেকটি সুন্দর দলিল রয়েছে যেখানে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ তাল আমার উন্মতির উপর থেকে ভুল বিস্মৃত হওয়া ও বাধ্য হয়ে কিছু করার বিধান বা পাপ তিনি উঠে নিয়েছেন কেউ যদি ভুলে যায় তার পাপ আল্লাহ উঠিয়ে নিয়েছেন কেউ যদি ভুল করে কিছু করে মিস্টেক করে তাহলে তার পা পাল্লা উঠিয়ে নিয়েছেন কেউ যদি বাধ্য হয়ে কিছু করে তার পা পাল্লা উঠিয়ে নিয়েছেন বাধ্য হওয়ার অবশ্য ব্যাখ্যা রয়েছে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকিব এবং তিনি সাহিব বলে উল্লেখ করেছেন আলমশাকাত তাজলিবুদ্সির এই হাদিস এবং আর অন্য অন্য অনেকগুলো হাদিস কোরআনের অনেকগুলো আয়তের আলোকে আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে প্রতিষ্ঠিত একটি কায়দা আসলে এই কায়দাটা শুধু একটা নীতি নয় এটি ইসলামের একটা ফিলসফি একটা দৃষ্টিভঙ্গি একটা মহান বৈশিষ্ট্যকে আমাদের সামনে তুলে ধরেছে যেখানে কষ্ট সেখানেই কষ্ট দূরীভূত করা হয় সুহান আল্লাহ এটা আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে একটা মার্সি একটা রহমা এই যে নীতিটা এই যে কায়দা আমরা আমাদের মনুষ্য সমাজে এই নীতিটা কিন্তু ভুলে গিয়েছি অতএব একে শুধু লিগাল ম্যাক্সিম হিসাবে গ্রহণ করলে চলবে না প্রিয় দর্শক একে মরাল টিচিং এবং মরাল ট্রেনিং হিসাবে গ্রহণ করতে হবে এই সমাজে কত মানুষ কষ্ট করছে কত মানুষ কষ্ট বেদনা এবং নানা সমস্যার মধ্যে আছে আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারছি আমাদের মহান রব তো আমাদের কষ্টগুলোকে রিমুভ করছেন আমাদের মহান রব যে বিধান আমাদেরকে দিয়েছেন প্রিয় দর্শক সে পালন করতে গিয়ে যখনই কষ্ট ফেস করছি তখনই আল্লাহর কাছ থেকে রিলিফ আসছে আর আমাদের যারা বিত্তবান যাদেরকে আল্লাহ তালা শারীরিক সামর্থ্য দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা সম্পদশালী করেছেন যাদেরকে আল্লাহ তালা প্রভাব প্রতিপত্তি দিয়েছেন সামাজিক প্রভাব দিয়েছেন রাজনৈতিক ক্ষমতা দিয়েছেন তারা কি তাদের সেই নেয়ামতগুলোকে তাদের অধীনস্থ তাদের আত্মীয় স্বজন তাদের জনগণের কল্যাণে ব্যয় করছে তারা কি দেখছে যে তাদের এই সকল লোকেরা আত্মীয় স্বজন বা জনগণ যখনই কোনো বিপদে পড়েন তারা তাদের সে প্রভাবকে তাদের সে অর্থকে সে বৃত্তকে তাদেরই কল্যাণে ব্যয় করছে দর্শক আমরা আজকে আরও আলোচনা করব যে এই নীতির আলোকে আসলে অনেকগুলো রোকসা বা রিলিফ সাব্যস্ত হয়েছে সেগুলো এক নম্বর হচ্ছে রোখাসুল ফেতর ফেতর বলতে ইফতার করা রোজা ভাঙ্গার রোক্সা আরেকটা হচ্ছে রোজা রাখার পরিবর্তে ফিদিয়া দেওয়ার রোকসা ও আলাল্লা দিনায়তে কু নাহু তিন যিনি রোজা রাখতে সক্ষম নন তিনি প্রত্যেকটা রোজার পরিবর্তে সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবেন এই জিনিসটা এখানে পাওয়া গিয়েছে এছাড়া রোখাসুল কাসর যে রোকসাটা আমরা পেয়েছি অর্থাৎ চাররা কাতওয়ালা ফরোজ নামাজকে দুরাঘাত করে পড়া তারপরে রোখাসুল বাদল যেটা আমরা অজুয়ার গোসলের পরিবর্তে তায়ামোমকে আমরা পেয়েছি তারপরে রোখাস উত্তাগীর যেমন রমজানের রোজাকে অন্য দিন পালন করার ঠিক ওই দিনে পালন না করে অন্যদিন পালন করার যে রক্সাত ইত্যাদি নানা ধরনের রক্সাত আমরা এখানে লাভ করেছি উদাহরণ হিসাবে প্রিয় দর্শক আমরা এই কায়দাত্মাত বিক তো বিশাল সর্বক্ষেত্রে দেখি আমাদের এবাদতের ক্ষেত্রে যেমন দেখি যে রোখাসের কথা আমরা বললাম ঠিক তেমনি মরামালাতের ক্ষেত্রে আমরা দেখি শেরিয়াত অনেকগুলো বেচা কেনার পদ্ধতি হালাল করেছেন মানুষের প্রয়োজনের দিকে তাকিয়ে যাতে মানুষ কষ্টে না পতিত হয় যেমন বাইরুসালাম বাইরুসালাম হচ্ছে মূল্য আগে পরিষদ করা এবং তারপরে কৃষক ফসল আসার পরে দুই মাস তিন মাস ছয় মাস পরে বা এক বছর পরে সেই পণ্যটা সরবরাহ করবেন এখানে দেখা যাচ্ছে যে আমি কিনছি টাকাও দিয়ে ফেলছি কিন্তু কি কিনছি এমন জিনিস কিনছি যেটা অস্তিত্বশীল নয় যেটা এখনও তৈরি হয়নি যেটা পৃথিবীতে এখনও নাই তো নিয়ম অনুযায়ী তো এই বেঁচা চলে না যা নাই তা বেচা যায় না যা নাই তার মালিকও তো এখনও সাব্যস্ত হয়নি যদিও হ্যাঁ আমরা আদাত অনুযায়ী পৃথিবীর প্রথম অনুযায়ী জানি যে হ্যাঁ কিছুদিন পরে ফসল আসবে অস্তিত্বে আসবে সে ফসলের মালিক ওই ব্যক্তি হবে ফলে তাকে আমি টাকা দিলাম তাহলে এই যে সিস্টেমটা মানে যদি আমরা একদম পিওর একাডেমিক দৃষ্টিতে দেখি তাহলে অনস্তিত্বশীল একটা জিনিসকে আসলে কেনা বেচা করা যায় না এটা জায়েজ হওয়ার কথা না কিন্তু সেরিয়াতে এটাকে জায়েজ করে দিয়েছেন মানুষের প্রয়োজনের দিকে খেয়াল করে কারণ কৃষক যিনি ফসল না আসলে তার কাছে কোনো টাকা আসবে না কী বিক্রি করবেন কোথায় টাকা পাবেন অতএব সেরিয়া এখানে তার ফসলকে অগ্রিম কিনে নিয়ে তাকে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে যাতে করে কৃষক বা এই জাতীয় লোকদের যাতে অভাব দূরীভূত হয় যাতে সে আরও অনেকদিন পরে ফসল করে সে পণ্যটা শোধ করতে পারে এবং শেষ পর্যন্ত যখন সে শোধ করলো তখন তার সমস্যা থাকলো না ঠিক তেমনি বেউল স্তেসনা যদি আমরা বলি একই কথা একজনের ফ্যাক্টরি আছে সে আমার জন্য কিছু গুডস কিছু ইলেকট্রনিক্স দ্রব্য অথবা কিছু হার্ডওয়্যার সে তৈরি করে দিবে। কিন্তু সেগুলো এখন তৈরি করলো না আমি কি করলাম যেহেতু তার টাকার প্রয়োজন তার কাঁচা মাল কেনার প্রয়োজন তার ইত্যাদি প্রয়োজন ফলে আমি তাকে অগ্রিম টাকা দিয়ে দিলাম এবং সে সেই টাকা নিয়ে বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে এবং নিজের অন্যান্য হাজাত পূরণ করে সে তিন মাস পরে সে আমার প্রোডাক্টটা তৈরি করল এবং আমাকে দিল এটাও কিন্তু বাইরুলসালামের মতো অনস্তিত্বশীল জিনিসকে বিক্রি করা হলো অ্যাকাডেমিক্যালি এটাও জায়জ হওয়ার কথা না কিন্তু শরিয়া জায়জ করলো এই ধরনের অনেকগুলো পদ্ধতি সেরিয়া জায়জ করলো জায়জ করলো মানুষের হাজাতের প্রতি লক্ষ্য রেখে মানুষের যদি এই জায়েজ করা না হয় তাহলে মানুষের জীবন কঠিন হয়ে পড়বে একইভাবে এই রেন্ট রেন্ট দেওয়া হলো রেন্ট জিনিসটা এটা হচ্ছে মানফাড়া মানফাড়া একজন ব্যক্তি আসলে জিনিসের মালিক হলো না কিসের মালিক হলো মানফাড়াকে দেখা যায় মানফাড়ার অস্তিত্বটা কী মানুষ যেমন একটা বাড়ি ভাড়া নিল বাড়িটা থেকে সে থেকে যে মানফাড়া যে উপকার অর্জন করলো থাকার উপকার এখানে সেটা কিসে বিক্রি করলো জানার মধ্যে এখানেও ভিজিবল কিছু আসলে নাই কিন্তু তার তারপরেও সেরিয়ত একে জাহেজ করেছে কেন জাইজ করেছে যাতে করে মানুষ উপকৃত হয় যাতে করে মানুষ তার যে মাশাক্কা সেটা সে রিমুভ করতে পারে তার যে হাজাত তা সে পূরণ করতে পারে এভাবে আমরা দেখি যে যেমন সেরিয়া সব ধরনের বেচা হালাল করেছে সেরিয়া মানুষের জীবনের দিকে তাকিয়ে তার চাহিদা মেটানোর বৈধ পন্থাগুলো দিয়ে দিয়েছে এর মধ্যে আছে নিকাহ কি যে দুটো জীবন বৈধ বিবাহ বন্ধনে একসাথ হলো কোনো এক কারণে অথবা অনেকগুলো কারণে যদি দুটো জীবন আর একসাথে থাকাটা কঠিন হয়ে যায় তাদেরকে বিচ্ছিন্ন হওয়ার পথ করে দিয়েছে সেরিয়া তালাকের মাধ্যমে তাহলে তালাকের বিধান শরিয়া প্রণয়ন করল কেন লেরাফাইল মাসাক্কা লেরাফাইল হারাজ যেন তার উপর থেকে কাঠিন্য তুলে নেওয়া হয় এবং সহজতা আসে সহজ করে দেওয়ার জন্য জীবনকে সহজ করার জন্য বিবাহ সাদী মিরাজ আরেকজনের সম্পদ অটোমেটিক আমাদের কাছে চলে আসবে এটা কিভাবে। মানে কোনো বিনিময় নাই হেবা নাই সাদাকা নাই মিরাজের মাধ্যমে সেরিয়া সিস্টেমটা দিয়েছে আপনারা জানেন অনেক দেশে এর সিস্টেমটা না থাকার কারণে বাবা যদি উইল না করে সন্তান কিন্তু পাবে না বাবা উইল না করলে ছেলে হোক মেয়ে হোক কেউই পাবে না তাকে উইল করতে হবে কিন্তু ইসলামী সেরিয়া এত সুন্দর এত সুন্দর যে উইল করা লাগবে না মৃত্যুর সাথে সাথে ওয়ারিস নির্ধারণ করে দেওয়া হয়েছে আল আকরাব ফাল আক্রব সবচেয়ে কাছের যিনি ওয়ারিস তিনি বেশি পাবেন এই পদ্ধতিতে এত সুন্দর এত সুন্দর একটা আয়োজন শরিয়া করেছেন মাশাক্কা হারাজ, যাতে করে মাসাক্কা দরিভূত হয় যাতে করে মানুষের জীবনের কাঠিন্য দরিভূত হয় মাশাক্কা তা তাতে লিভূতির কারণ মাসাক্কা সহজতাকে নিয়ে আসে এইভাবে সারিয়ার সুন্দর বিষয়টা তার মার্সি তার বিউটি এই কায়দার মাধ্যমে প্রিয় দর্শক আমাদের সামনে চলে এসেছে দর্শক আমরা এ পর্যায়ে এই যে উদাহরণগুলো পেশ করলাম এগুলো বলে শেষ করা যাবে না আরও উদাহরণ আসবে যেহেতু অধীনস্থ যে কায়দাগুলো আমরা এখন বর্ণনা করতে যাচ্ছি যে নীতিগুলো এই নীতিগুলোর উদাহরণ কিন্তু আসলে আলমা সাক্ষাত তাইজিলবুতির যে কাঠিন্য বা কঠোরতা সহজতাকে আনায়ন করে এর উদাহরণ হিসেবে বিবেচ্য হবে অর্থাৎ অধীনস্থ কায়দা বা নীতিগুলোর সকল উদাহরণ বৃহৎ কায়দা বা নীতির উদাহরণ হিসেবেও বিবেচনা হবে সেজন্য চলুন আমরা একটু দেখি যে অন্য অন্য কায়দাগুলোতে এটা একটা কায়দা অর্থাৎ যখন শরিয়াতের কোন নির্দেশ পালন করাটা কঠিন হয়ে যাবে তখন সরিয়াতের নির্দেশটা এক্সট্যান্ডেড হয়ে যাবে এটা সেই ছোট্ট সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ইদা বদা মানি যখন দানি সংকীর্ণ হয়ে যাবে আল আমরু নির্দেশ ইত্তা ছাড়া এক্সটেন্ডেড হয়ে যাবে এটা মানে বিস্তৃত হবে দর্শক আমরা এই মুহূর্তে যাচ্ছি একটা বিরতিতে বিরতির পর ফিরে আসছি খুবই তাড়াতাড়ি এবং আসার পর আমরা একই বিষয়ের উপর কথা বলবো ইনশাল্লাহ सहज पंथा अवलम्बन करो कठिन करो ना सुब करू। निराश करो ना सही बुखारी प्रथम खंड इलम असख्या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 दर्शक बरतर पर आरोप फिर एलम आलोचन आलोचना আল মাস্কিবুত্তির যে কঠোরতা সহজতা আনয়ন করে শীর্ষক একটা বৃহৎ নীতিমালার বা নীতির অধীনস্থ নীতিগুলো আমরা এক নম্বরে বলেছিলাম ইদা বাকালা যখন নির্দেশ বা কোনো বিষয় কোনো কাজ যখন সংকীর্ণ হয়ে যাবে অর্থাৎ তার গন্ডিটা খুব কঠিন একটা অবস্থানে পতিত হবে ইত্যাসাড়া তখন এটা বিস্তৃত হয়ে যাবে তখন এটা আর ওই সংকীর্ণতার মধ্যে থাকবে না এতটা বিস্তৃত হবে যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি সেটা পালন করতে সমর্থ হয় এ হচ্ছে কায়দার অর্থ ইদা বাকাল আমরু ইত্যাসা যখন বিষয়টি বা অবস্থাটি সংকীর্ণ হয়ে যাবে তখন সেটা বিস্তৃত হয়ে যাবে এটা হচ্ছে শাব্দিক অর্থ আর অর্থটা তো আমি বুঝিয়ে বলেছি পরিস্থিতি যখন খুব কঠিন হয়ে যাবে একটা সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ থাকার কারণে তখন সেটা এতটা এক্সপ্যান্ডেড হয়ে যাবে বিস্তারিত হবে যাতে ওই ব্যক্তি খুব ইজিলি সেটাকে পারফর্ম করতে পারে সম্পাদন করতে পারে সুবাহান্লাহ আল্লাহ একবার এটা হচ্ছে শরিয়ার অন্যতম একটা সুন্দর স্কোপ একটা সুযোগ একটা ফ্যাসিলিটি একটা সৌন্দর্য দর্শক ঠিক এর সাথে সেকেন্ড আরেকটা কায়দা আছে যেটা এর পরিপূরক সেটা হচ্ছে যখন বিধানটা রোগসাতের কারণে অথবা কঠোরতা বিলোপের কারণে এক্সট্য হয়ে যাবে অথবা এক্সটেন্ডেড হয়ে যাওয়ার পরে আবার ব্যক্তির যে প্রবলেমটা ছিল সে প্রবলেমটা দূরীভূত হয়ে যাবে বা আবার নির্দেশটা আগের জায়গায় সংকীর্ণ হয়ে গণ্ডীভূত হয়ে যাবে অর্থাৎ একটা বিশেষ পরিস্থিতির কারণে এটা এক্সটেন্ডেড হলো বিস্তারিত হল বা বড় হলো মানুষের সহজভাবে আদায় করার জন্য আবার যখন পরিস্থিতিটা আগের অবস্থায় স্বাভাবিক হয়ে আসবে তখন নির্দেশটাও আগের জায়গায় ফিরে আসবে এটা হচ্ছে বলা উদ্দেশ্য তাহলে দুটো কায়দা আসলে একটা আর পরিপূরক এর জন্য অনেকে একসাথে উল্লেখ করেছেন এবং সেটা স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসবে দা সেটা নির্দেশটা আবার আগের জায়গায় সংকীর্ণ হয়ে যাবে এর দলিল অথবা উদাহরণ দুটোই আমরা পেশ করতে পারি আল কোরআন থেকে সুরা নেসার একশো এক থেকে একশো তিন নম্বর আয়াত মহান আল্লাহ বলছেন তোমরা ভ্রমণ করবে তখন তোমাদের কোন পাপ হবে না যদি তোমরা সালাদ কসর করো যদি তোমাদের আশঙ্কা হয় যে তোমাদেরকে কাফিররা বিপর্যস্ত করে ফেলবে ক্ষতি করে ফেলবে নামাজ পড়তে গেলে তখন তোমরা সালাদ কসর করবে তাহলে এটা হচ্ছে আসলে সালাতুল খাউফের একটা রকসাত এখানে এসেছে এবং আয়াতে কিভাবে পড়বে সেটা রাসুল সাল্লা সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তালা পুরো ডেসক্রিপশনটা দিলেন যে একজন সেনাপতি যার আন্ডারে সৈন্যরা যুদ্ধে নিয়োজিত হবে তখন সালাতুল খাউফ তারা সালাতুল খৌফ বলি অত্তি সালাত কিন্তু খাউফ অবস্থায় এই ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা কিভাবে আদায় করবে তার ফুল ডেসক্রিপশনটা একশো এক থেকে সুরান একশো তিন নম্বর আয়তে বলা হয়েছে আর লাস্টে বলা হচ্ছে ফঈদাত্মুম যখন তোমরা আবার শান্ত হয়ে যাবে অর্থাৎ যখন পরিস্থিতি আবার শান্তিময় হবে অর্থাৎ সেই ভীতিমূলক পরিস্থিতিতে থাকবে না বা ত্রাসের মধ্যে যুদ্ধের যে ত্রাস সেই ত্রাসের মধ্যে থাকবে না তখন আল্লাহ তালা বলছেন ফঈদাত্মা নান্তুম ফিমুসালাহ যে যখন তোমরা শান্ত হয়ে যাবে তখন তোমরা সালাক কায়েম করবে তাহলে এই আয়াতের মধ্যে আমরা স্পষ্ট দেখতে পারলাম পর্যবেক্ষণ করলাম যে সলাতুল খৌফ একটা বিশেষ পরিস্থিতিতে তখন সে স্বাভাবিক অবস্থার সালাতের মতো পড়বে না কারণ স্বাভাবিক সলাৎ পড়ার মতো আসল পরিস্থিতি তখন নাই তখন সারিয়ার বিধানটা এক্সপান্ডেড হয়ে গেল তখন এক্সপান্ডেড হলো কিভাবে যে ওই ভীতিকর অবস্থায় যেভাবে সলাত আদায় করাটা সহজ হবে সেভাবে সলাত আদায় করার বিধানটা প্রবর্তিত হলো আবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল মানুষ শান্তিপূর্ণ অবস্থানে চলে আসলে নিরাপদ হয়ে গেল তখন ফা ফমুসালাহ সালাতকে কায়েম করতে হবে স্বাভাবিক অবস্থার সালাতের মত দর্শক আমরা আরেকটা দলিল পেশ করব হাদিস থেকে আবু দাউদ তার সুনাম যেটি বর্ণনা করেছেন এটাও একদিকে আসলে দলিল অন্যদিকে বলতে পারি উদাহরণ সেটা হচ্ছে যে রাসুল সাল্লা সাল্লামের যুগে বাঁ তথা গ্রাম থেকে একদল লোক কোরবানির সময় আসতো যারা গরিব ছিল যাদের খাবার দাবার কিছুই ছিল না ফলে রাসুল সাল্লাহ সাল্লাম একটা হুকুম জারি করলেন যে তোমরা খাও এবং তিন দিন পর্যন্ত কোরবানির গোষ্ঠাকে তোমরা এর দেখার করতে পারো জমিয়ে রাখতে পারো আর তারপরে বাকিটা সাদকা করে দাও অর্থাৎ এর এরপরে আর জমিয়ে রাখা যাবে না রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু সেটা উল্লেখ করেছেন হাদিসের শেষাংশে যে তারা গ্রাম থেকে তোমাদের কাছে আসছে তারা যাতে খাবার পায় এই জন্য আমি তোমাদেরকে তিন দিনের বেশি কুরবানির গোস জমিয়ে রাখতে নিষেধ করেছিলাম যখন তাকে বলা হলো যে এখন তো মানুষের আর কোনো অভাব নেই কিছু তখন তিনি বললেন যে এখন তোমরা খেতে পারো ফাকুলু ও তোমরা খাও এটা অতিরিক্ত অভাব দেখা দেয় সমাজে তখন এজ এ লিডার অব দ্যাট সোসাইটি রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম মানুষের সুখ শান্তির প্রতি লক্ষ্য রেখেছেন গ্রামবাসী দুস্থ মানুষ তাদের জন্য তিনি একটা নিয়ম জারি করেছেন যে তিন দিনের বেশি কুরবানির গোষ রাখা যাবে না যাতে করে মানুষ যা খেতে পারে তিন দিনের মধ্যে আর কতটুকুই খেতে পারবে বাকিটা যেন সাদগা করে দিতে পারে এবং এই দরিদ্র লোকেরা যেন তা থেকে তাদের হিসা এবং তাদের অংশগুলো পেয়ে যায় কিন্তু যখন তাদের দারিদ্র বিমোচিত হলো এখন আর কুরবানির গোষ নেওয়ার জন্য মানুষ আর আসে না এখন আর প্রয়োজন নাই তাহলে এখন কি ফেলে দেবে নাকি ডাস্টবিনে এখন সেটাকে তারা দেখার করতে পারে জমিয়ে রাখতে পারে এটাই হচ্ছে সরিয়াতের বিধান ফলে এখানে আমরা দেখলাম শরিয়াতের বিধানটা এখানে উঠানামা করল অভাবগ্রস্তের সময় বলা হলো যে তিন দিনের বেশি জমিয়ে রাখা যাবে না আবার যখন অভাবটা দূর হয়ে গেল তখন বলা যে। হ্যাঁ জমিয়ে রাখা যাবে তাহলে কায়দাটা এসে গেল গেলো ইদা দামরু ইত্তা ওয়াঈদা ইত্তাড়া দা যখন নিয়মটা কঠিন হয়ে যায় তখন সেটা এক্সপ্যান্ডেড হবে আবার যখন নিয়মটা আগের অবস্থায় ফিরে আসে অর্থাৎ আর অভাব বা এই উদাহরণে যেটা আমরা দেখলাম থাকবে না তখন নিয়মটা আবার আগের মতোই স্বাভাবিক অবস্থায় চলে আসবে এটাই হচ্ছে দর্শক আমরা কিছু উদাহরণ নিতে পারি যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় এই কায়দার যে অ্যাপ্লিকেশনটা সেটি এর মধ্যে এক নম্বর হচ্ছে যখন ঋণ গ্রহিতা তার ঋণ পরিষদ করাটা কঠিন হয়ে যায় তাহলে তার বিধান হচ্ছে যদি ঋণ গ্রহিতার পক্ষে ঋণ প্রদান করা কঠিন হয়ে যায় তাহলে তাকে একটু সময় দিতে হবে একটু সময় বাড়িয়ে দিতে হবে এটা সরিয়ার নির্দেশ এই সময় বাড়িয়ে দিতে হবে আর যদি এমন হয় যে তাকে যদি একটু সময় বাড়িয়ে দিয়ে একটু কিস্তিতে দেওয়ার সুযোগ দেওয়া যায় যেটা তার একসাথে পরিশোধ করার কথা ছিল কিন্তু এখন আর সে পারছে না কিন্তু কিস্তিতে দিলে সে পারবে তখন জিনিসগুলোকে কিস্তিতেও ভাগ করে দেয়া যেতে পারে এটা হচ্ছে সারিয়ার বিধান দ্বিতীয় আরেকটা উদাহরণ আমরা বলবো যে যে সমস্ত জায়গায় পুরুষদের কোনো আনাগোনা নাই অ্যাডাল্ট পুরুষদের জন্য কোনো আনাগোনা নাই সেখানে শুধু মেয়েরা যায় অথবা ছোট বাচ্চারা যায় এই সকল ক্ষেত্রে যখন কোনো মামলা মোকদ্দমা আসে তখন নারীদেরকে এবং ছোট শিশুদেরকেও সাক্ষী মানা যেতে পারে সেরিয়ার বিধানের মধ্যে থেকে তৃতীয় আরেকটা উদাহরণ হচ্ছে যখন মানুষ খুব বিপদে পড়ে যায় তার খাওয়ার আর কিছুই না থাকে তখন সে মজবুর হয়ে হারাম বা নিষিদ্ধ বস্তু সে খেতে পারে প্রয়োজন অনুযায়ী বা জরুরত অনুযায়ী এটা হচ্ছে তৃতীয় উদাহরণ এবং এই উদাহরণ এই জরুরি অবস্থায় পড়ার কারণে যা মজবুর ব্যক্তিকে করতে হয় এটা কিন্তু আর অনেকগুলো কায়দার সাথে আসবে সেম উদাহরণটা আর চতুর্থ তো আরেকটা বিষয় আমরা এখানে উদাহরণ হিসাবে আপনাদের কাছে বলব সেটি হচ্ছে কিছু কিছু তাড়াতের ক্ষেত্রে কিছু কিছু পুণ্যের ক্ষেত্রে এখানে ইজারা জায়জ এটা দিনকে রক্ষার স্বার্থে যেমন কি যেমন তালিমুল কোরআন কোরআনকে শিক্ষা দেওয়া অথবা আগান দেওয়া একজন মুয়াদ্দকে নিয়োগ করা একজন মুয় এবং যিনি একামত দেবেন তাকে নিয়োগ করা একজন ইমামকে নিয়োগ করা ইত্যাদি এগুলো যদিও দিনই দায়িত্ব পাওয়া যাবে না কারণ সবার উপর তো আর তালিম কোরআন ফরজ নয় সবার উপর তো আর আদান কামত ফরজ নয় যেহেতু ফরজ নয় তাহলে কে করবে কে করবে এই বিষয়টা যদি মানুষের কাছে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এই দায়িত্বগুলো একসময় সমাজ থেকে একদম শূন্যের কোঠায় চলে যাবে ফলে দিনের এই মহান কাজগুলো ক্ষতিগ্রস্ত হবে যাতে সেটি না হয় সেজন্যে শেরিয়াত এখানে এই নির্দেশটাকে এক্সটেন্ডেড করে দিয়েছে কিন্তু যেমন যদি বলেন যে আপনি যদি হজ করেন তাহলে আপনাকে এত টাকা দেয়া হবে এই জন্য কি হজ করা যাবে যাবে না সালাত আদায় করলে তার প্রত্যেক সালাতের কারণে ৫০ টাকা বা একশো টাকা দেওয়া হবে যদি কেউ ৫০ টাকা একশো টাকার জন্য সালাত পড়ে তাহলে তার সালাদ হবে না দুনিয়ার কারণে বা দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার ধনসম্পদ সম্পদ বিত্ত বৈভব যদি কেউ উদ্দেশ্য করে এবং সে উদ্দেশ্যে ইবাদত পালন করে তাহলে তার ইবাদতো বাতিল হয়ে যাবে শুধুমাত্র অল্প কিছু ক্ষেত্রে শেরিয়াত এই ধরনের ইজারা ইজারা তুলাশ খাস বা ব্যক্তিদেরকে নিয়োগ করা তদে ফুলাশ খাস এবং তাদেরকে স্যালারি দেওয়ার বিধান শেরিয়াত চালু করেছে কিন্তু ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে এইভাবে স্যালারি দেওয়ার কোনো নিয়ম নেই এখানেও ওই কায়দাটা চলে আসে ইদা বাকাল আমরো ইত্যাশা ইদা ওয়াইদা ইত অর্থাৎ যদি কোনো নির্দেশ কঠিন হয়ে যায় পালন করতে তখন সেটা সহজতার দিকে চলে আসবে এবং যদি কোনো নির্দেশ আবার সহজ হয়ে যায় তখন নির্দেশ আগের জায়গায় সংকীর্ণ অবস্থায় আগের জায়গায় চলে আসবে দর্শক মোটামুটিভাবে এ ছিল আমাদের এই নীতির উপর আমাদের আলোচনা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কায়দাগুলোর উপর আলোচনা করবো অন্য নীতিগুলোর উপর সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা أما دلالتون يكن هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته <تصفيق>